প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অনাচে থেকে আপনার পৃষ্ঠীর পর্দায়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 প্রিয় বন্ধুরা আমরা কিতাব উত্তিদের ধারাবাহিক দর্শে আজকে কিতাব উদ এর পঁয়ত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ একটি বিষয়ের অবতারণা শুরু করেছিলাম সে বিষয়টি কিতাব উত্তদের চব্বিশতম বাব চব্বিশতম অধ্যায় বাবু মায় জা আফিস শেহের জাদু সংক্রান্ত আলোচনা আমরা ছত্রিশতম দর্শে শুরু করেছিলাম সেই আলোচনার এই অবশিষ্টাংশ আমরা এ দর্শে পূর্ণ করব ইনশা আল্লাহ লেখক জাদু প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম সাল্লাম তিনি তার ওম্মাদ সতর্ক করছেন তিনি বলছেন ইস্তানিবু আসা আলমু বিক তোমরা ষাটটি ধ্বংসশীল কর্ম থেকে বেঁচে থাকো সেই ষাটটি ধ্বংসশীল কর্মের মধ্যে আমরা সেগুলি শুনেছি প্রথম হল আশিরকু বি আল্লার সাথে লিপ্ত হওয়া দ্বিতীয় হলো আশেখের জাদু তৃতীয় হলসিল্লাহ ইল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা চতুর্থ হল আকলুর রিবা সুদ খাওয়া পঞ্চম হলো আকলু মালিলতিম ইয়তিম অসহায় ইয়তিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে ষষ্ঠ হলো তাউম জাহাফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সপ্তম হলো সতী ইমানদার, নেকর নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এহাদিসটি যেটি বুখারি এবং মুসলিমে এসেছে তিনি ষাটটি বিষয়ে উল্লেখ করেছেন প্রথম বিষয়ে ষাটটির মধ্যে নিয়ে এসেছেন শির্ক ষাটটির প্রথম সেটি হলো শির্ক কারণ শের খলো পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ যে অপরাধে লিপ্ত হলে মানুষ নিজে তার ইহকাল পরকাল সবকিছু ধ্বংস করে ফেলে সবকিছু হারিয়ে ফেলে বিস্তারিত বিবরণ আমরা অনেক সময় শুনেছি আজকে আমরা সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না এরপরে দ্বিতীয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ধ্বংসশীল কর্ম হিসাবে এহাদিসে নিয়ে এসেছেন তা হলো আশেখের জাদু এই জাদু সংক্রান্তই আমাদের এ অধ্যায় আলোচনা জাদু এর পরিচয় আমরা গত দর্শে জাদু এর পরিচয়ের সংজ্ঞা আমরা শুনেছি জাদু আল্লাহ রসুল সালাহ আলী হিসাল্লাম এ হাদিসে ধ্বংসশীল কর্ম হিসাবেই জাদুকে উল্লেখ করেছেন কারণ জাদু একটি কুফরি কর্ম এবং জাদু একটি শেরকি কর্ম মানুষ জাদু কর্ম করার ক্ষেত্রে শেরকে লিপ্ত হয়ে থাকে যার ফলে তার ইমান আমল আখেরাত সবকিছুই ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই জাদুকেও ধ্বংসশীল কর্মের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি নিয়ে এসেছেন এ অধ্যায়ে লেখক রহেমহল্লা তিনি আরও কতগুলি সাহাবিদের থেকে বেশ কিছু আসার নিয়ে এসেছেন জাদুকরের হুকুম সম্পর্কে আমরা জানলাম যে জাদু একটি কফরি কর্ম জাদু একটি শেরকি কর্ম এবং জাদু একটি বড় কবিরাগুনা তাহলে যে ব্যক্তি জাদুতে লিপ্ত হবে জাদুকে আবার আমরা আগেও আলোচনা করেছি জাদু দুই ধরনের হতে পারে একটি হলো शयतानुगत्य कर किसु तमंत्रुरा शानत हो किारे जदू करा जदुरे जदूर लिप्त हम से व्यक्ति शेर के आकबारे लिप्त हो जाएलम इमान बर द्वित जदुर आकटी दिक्कत उल्लेख कर औषध जतियों विभिन्न रकम विषय व्यवहार करारमे सरसदा जदूते लिप्त हेटी शेर बला जा তবে অবশ্যই এটি একটি ইসলামে নিষিদ্ধ অপরাধ যেটার মাধ্যমে সে ইসলামী সমাজে ফাঁসাদ বিপর্যয় সৃষ্টি করে থাকে যার জন্য এটি একটি বড় কবিরা গোনা সেটি হারাম আমরা এরপরে জাদু এর সংজ্ঞা দিয়ে জাদুকরদের হুকুম সম্পর্কে আমরা গত দর্শে আলোচনা করেছি এরপরও আসুন আমরা এ অধ্যায়ে লেখক রাহমা হল্লাহ জাদু যারা করে থাকে তাদের হুকুম সম্পর্কে বেশ কিছু তিনি হাদিস নিয়ে এসেছেন বা আচার নিয়ে এসেছেন সেগুলি আমরা এখন শুনবো প্রথমটি তিনি আন জু ব্রাদি আল্লাহ থেকে নিয়ে এসেছেন লেখক রাহে তিনি সূত্র বর্ণনা করেছেন প্রমাণিত হয়নি বরং সহিদে প্রমাণিত হয়েছে সেই জুনদু ব্রাদি আল্লাহ তনহু সে সাহাবি থেকে তিনি বলছেন হাদ্দু সাহের তুম্বি সইফি সাহের যে জাদুকর তার শাস্তি হল জর বাতুম্বি কোনো কথা নেই তাকে হত্যা করা এর কারণ আমরা আগে বর্ণনা করেছি জাদু শেরকি জাদুতে যে লিপ্ত হয় যার ফলে সে মোরতাদ হয়ে যায় আর মোর্তাদের হুকুম হলো যদি সে প্রকাশ্যে ধরনের করে ফেলে করে থাকে তাহলে মোর্তাদের হুকুম হলো তাকে হত্যা করা এরপরে লেখক রাহমহল্লা তিনি আরেকটি আসার নিয়ে এসেছেন সেটি হলো বাজা আলা বিন আবদাতা তিনি বলছেন কথা বাবনুল খতাবাল্লাহ উক্তুলু কুল্লাহ সাহিরিন ساحر ওয়া সাহিরা قال فقطلنا ثلاثه سواحف عمر رضی الله عنه তিনি তার প্রশাসনিক কর্মকর্তারকে চিঠি লিখলেন চিঠি লিখে তাকে জানিয়ে দিলেন যে উক্তুলু কুল্লাহ সাহিরিন ওয়া সাহিরা তোমরা যত রকমের যাদুকর ও যাদুকরনি রয়েছে যে সমস্ত নর নারীরা জাদু করে থাকে তাদের সকলকে তোমরা একবারে হত্যা করে ফেলো যিনি বর্ণনা করছেন তিনি বলছেন হত্যা করলাম ইমাম ইবন হাজম রাহমা তিনি তার আলমোহাল গ্রন্থের এগারো খন্ডে তিনশত সাতানব্বই পৃষ্ঠায় এটিকে সহি সনদ বলে উল্লেখ করেছেন অনুরব আরো একটি বর্ণনা এসেছে যেটি বাই হাকির আনহার কর্মচারিণী কাজের মেয়ে ছিলেন যে জাদুকর জাদু কর্ম করত যার ফলে তাকে নির্দেশ দিলেন হত্যা করার জন্য আহমদ বিন হাম্বাল রহমান যে জাদুকরকে হত্যা করতে হবে এ বিষয়ে নবী সাল আলিহীসাল্লাম তিনজন সাহাবি থেকে সহিদে বিশুদ্ধ সূত্রে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 এই জাদু সম্পর্কে সচেতন হই সতর্ক হই নিজেরা ও সমাজের সকলকে আমরা যেন রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন লেখক তিনি বেশ কয়েকটি আয়াত এবং হাদিস নিয়ে এসে তারপর তিনি এ অধ্যায়ে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলি তিনি আলোচনা করেছেন সেগুলির মধ্যে তিনি আলোচনা করছেন যে আমরা শিখলাম প্রথম হলো আমরা আয়াতের তাফির সম্পর্কে জানলাম জি টিসুর বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আ'লিমু লমান ইশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খলাক তারা জানে যে যারা এই জাদুকর্মে লিপ্ত হয় আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই অর্থাৎ তাদের জন্য কোনো পুরস্কার কোনো শান্তি নেই বরং তারা অশান্তি শুধু আখিরাতে ভোগ করবে এই আয়াত সম্পর্কে আমরা ব্যাখ্যা জেনেছি যেখানে জাদুকরের আখিরাতের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ জাদু একটি শিরকি কর্ম এ শিরকি যখন লিপ্ত হয়ে যায় তখন তারা ইমান বাতিল হয়ে যায় এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে আহলি কিতাবদের বৈশিষ্ট্য ছিল ইয়াহুদ নাসারদের বৈশিষ্ট্য তারা জাদু এবং শয়তান সেগুলির প্রতি তারা ইমান আনত বা সেগুলিকে তারা বিশ্বাস করত অনুরব এ তাফসিরা আমরা আরও জানলাম এ আয়াতগুলির আলোকে আমরা জানলাম যে অমর রাজিয়াল হু থেকে জাবির রাদিয়াল্লান হু থেকে তারা জিপথ এবং তাগুদ কি জিনিস এর ব্যাখ্যা দিয়েছেন জিপ সেটি হচ্ছে জাদু আর তাগুত হল সেটা হচ্ছে শয়তান বা তাগুত সম্পর্কে আমরা তিনি আরো জাবির উব না আবদুল্লাহ রদিয়াল্লান যে ব্যাখ্যা দিয়েছেন যে প্রতিটি জনপদে একজন করে গণক বা জ্যোতিষী থাকে যার কাছে শয়তান সে থাকে সেই করি আপনারা অপেক্ষা করবেন ধৈর্যের সাথে বাকি অংশ আমরা মূল্যবান আলোচনা শুনবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ও বারাকাতু অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 তিনি ছাড়া কোনুদ নেই হাজ করে বা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পরিণতি এবং জাদুকরের শাস্তি ইত্যাদি সম্পর্কে আমরা শুনেছি পরিশেষে আমরা আরো আলোচনা করছিলাম এ অধ্যায় থেকে লেখক রাহেমহল্লা তিনি বেশ কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন সে বিষয়গুলির মধ্যে আরো একটি বিষয় হলো আন্না তাগুতালী জিনে দিয়া কু মিনাল ইন্স যে তাগুত এ শতান এ শতন কখনো জিন শ্রেণী থেকে হতে পারে আবার এ শতান কখনো ইন্স মানুষ শ্রেণী থেকেও হতে পারে যেই জিন এবং ইনসান এই কর্মগুলিতে লিপ্ত হবে সেই তাগুত বলে গণ্য হবে অনুরূপভাবে আমরা এই অধ্যায় আরও শিখলাম আল্লা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ষাটটি ধ্বংসশীল বিষয় থেকে তিনি সতর্ক করেছেন লিপ্ত হয়ে যায় এজন্য তাকে হয় যদি সে তৌবা করে না তৌবা করলে তাকে মোর্তাদ হিসাবে হত্যা করার এই হুকুম আমির উলিন অমরাল্লাহু তিনিও সেই বিধান দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা সেই জাদু সংক্রান্ত একটি অধ্যায় আমরা শেষ করলাম তার সাথে আরেকটি সম্পূর্ক অধ্যায় লেখক রহমহল্লা নিয়ে এসেছেন যেটি পঁচিশতম অধ্যায় এ অধ্যায়টি মূলত প্রথম অধ্যায়ের সাথে সম্পৃক্ত সংযুক্ত এ অধ্যায় তিনি বলছেন বায়ানি বাহের আমরা জাদু সম্পর্কে কিছু আলোচনা শুনেছি এখন তিনি এ অধ্যায় নিয়ে আসছেন আলোচনা যে জাদুর কিছু বিভিন্ন রকমের বহুমুখী কর্ম রয়েছে সেই বহুমুখী জাদুর কর্মগুলি তিনি এ অধ্যায় সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই অধ্যায়টিও একটু জেনে নেওয়ার চেষ্টা করবো জাহেলি যুগের রীতিনীতি ছিল কেউ যদি কোথাও বের হতো তাহলে বের হওয়ার মুহূর্তে তার সামনে তিনি একটি পাখিকে উড়াতেন সেই পাখিকে উড়ানো দু ধরনের হতো এক হলো যদি কোথাও ওপরে পাখি থাকে বসে থাকে পাখি তাহলে সে পাখিকে উড়ায় দিতেন বা তারাই দিতেন তারাই দিলে পাখিটি যদি ডান দিকে যেত তাহলে মনে করতেন যে তার কর্ম শুভ হবে যাত্রা শুভ হবে যাত্রা শুরু করতেন আর যদি সেই পাখি বাম দিকে যেত তাহলে মনে করতেন যে তার যাত্রা অশুভ তখন যাত্রা বিরতি করে ফেলতেন যাত্রা বন্ধ করতেন এই ধরনের এক হতে পারে দ্বিতীয় তাদের মধ্যে এও হতে পারে যে তাদের কিছু পাখি থাকতো যেগুলি পাখি তারা পুষতেন চাই সেটি বাস পাখি হোক বা অন্যান্য পাখি হোক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 যে এমন কিছু কিছু পাখি যেমন কাপ বা চিল ইত্যাদি এগুলি যদি উঠতে দেখে তাহলে মনে করবে যা যাত্রা অশুভ অথবা যদি মনে করে যে বের হওয়ার মুহূর্তে ডানদিক দিক দিয়ে কোনো পাখি চলে গেল তাহলে মনে করবে যে যাত্রা শুভ অথবা বাম দিক দিয়ে কোনো পাখি চলে গেল, তাহলে মনে করবে তাদের যাত্রা অশুভ এ ধরনের একটি চর্চা তাদের মাঝে ছিল যেটিকে এক প্রকার জাদু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত জাদু এর উপর অন্তর্ভুক্ত করার দৃষ্টিকোণ হলে এই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 এই দৃষ্টিকোণ থেকে এটাকেও জাদু এর সাথে দৃষ্টিকোণ থেকেও এটা জাদুর সাথে সম্পৃক্ত তৃতীয় বিষয় এসেছে অত্যয়ারা তেয়ারা হলো ওই বিষয়কে বলা হয় সেটাও কুলক্ষণ নির্ণয় করা এই তেয়ারা কুলক্ষণ নির্ণয় করা বা কুলক্ষণ মনে করা এটা বিভিন্ন দিক থেকে হতে পারে সে পাখি উড়ানোর মাধ্যমে কুলক্ষণ নির্ধারণ হতে পারে যে পাখি যদি ডান দিকে উড়িয়ে যায় তাহলে সেটি সুলক্ষণ আর বাম দিকে ওড়ায় কুলক্ষণ অথবা আরো বিভিন্ন রকমের হতে পারে কোনো মানুষ কোথায় যাওয়ার জন্য যদি বের হয় বের উহার মুহূর্তে যদি সে হুচুট খায় পায় তাহলে মনে করবে যে আজকে আমার জন্য কুলক্ষণ আমার আজকে যাত্রা শুভ হবে না তাই আমাকে ফিরে আসতে হবে অথবা বের উহার মুহূর্তে যদি কোনো খারাপ কিছু কথা শুনে খারাপ কিছু দৃশ্য দেখে দেখে মনে করবে যে আজকে তাহলে আমার জন্য অশুভ দিনটি সুতরাং না হয়েছে আব্দুল্লাহ ইবনা আব্বাস রাহু বর্ণিত তিনি বলছেন রসুল সাল আলি হুসাল্লাম বলেন মানবান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 সহি আল জামে এবং সহিহার মধ্যেও হাদিসটি এসেছে এ হাদিসটি ব্যাখ্যায় আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করবো তাহলে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম এখানে তারকা রাজির জ্ঞানকে জাদু এর সাথে তুলনা করেছেন বা এই তার জ্ঞানকে এটাকেও জাদু এর অন্তর্ভুক্ত করেছেন এখন এর কি এ বিষয়ে স্বতন্ত্রভাবে একটি অধ্যায় সামনে আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে সংক্ষিপ্তভাবে ভাবে আমরা এতটুকু বলবো শুধু যে এর তারকার সাধারণত দুই ধরনের হতে পারে একটাকে বলা হয় আরবি ভাষায় এলমু তির আরেকটাকে বলা হয় এলমু আতির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 এটি হলো হারাম এটাই হলো এক প্রকার জাদু কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহ সুবাহ সংগঠিত হয়ে থাকে যখন মনে করা হয় যে এই তারকাগুলির কারণে বা এই এগুলি তারা তখন সেগুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহর আস্থা না হয়ে আল্লাহ সুবাহানুতআলাকে এগুলির পরিচালক বা এগুলির ঘটক না মনে করে মনে করা হয় এই তারকা সেটি একটি শের এই দৃষ্টিকোণ থেকে এটির জাদু এর সাথে সম্পর্ক রয়েছে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 আবার পার্থিব ক্ষেত্রে হতে পারে ধর্মীয় ক্ষেত্রে রাত্রিতে কোন সময় সাহারির সময় হবে সাহারি খাওয়ার জন্য সেই সময়টি বুঝবে তারা জানবে মাধ্যমে যে অমুক তারকা যখন উদিত হয় তখন সাহারির সময় হয় অথবা রাত্রিতে কেউ গভীর রাত্রে তাহার্যুদের নামাজ পড়বে মনে করবে যে অমুক তারকাটি যখন উদিত হয় তখন এই গভীর রাত হয় সেই সময় তাহার্যুদের সময় হয়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 যদি জ্ঞান হয়ে থাকে সেটিকেই করা মানে হলো করা যেগুলি মানুষকে শেরকের দিকে ধাবিত করে মানুষকে শেরকের দিকে নিয়ে যায় আজকে এ দশ এখানে শেষ করতে যাচ্ছি ও আখানা রবিল্লা আলমিন ও সালামালিকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত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 पाउंड बी बी बी एल ओ ओ कोड़ कोड़ बेमेल कर উত্তম আদর্শ ইমাদের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন কিন্তু সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে কামনা আমল হলে দেখুন রাত বারোটায় বাংলাদেশে বাংলায়